प्रचार सकाल साढ़े नशे पीस टीवी बांगल् আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আলহামদুলিল্লাহি রবিল ওসালাম আশরফিলমুর সলীন মোহাম্মদ ওয়াল আলিহি ও সাবিহি ওয় মাহমির দিন ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলারের আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বাই ও বোনেরা আপনারা জানেন গত পর্বগুলিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছিলাম আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার এই করণীয়ের মাধ্যমে তিনি খুঁজে নেবেন যে মহিয়ান আল্লাহাবুল আলমীর সাথে তার সম্পর্ককে কিভাবে নিবিড় করা যায় কিভাবে মজবুত করা যায় এই বিষয়টি সে সেখানে বের করবেন তাই তাকে এই করণীয়গুলো সত্যিকারভাবে উপলব্ধি করতে হবে জানতে হবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি হজের পাশাপাশি হজের সাথে সাথে তিনি উমরাও পালন করবেন গত পর্বগুলিতে আপনারা জানেন আমরা বলেছি যে আদর্শ মুসলিম ব্যক্তি তিনি তার জীবরে আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিনের ফরজকৃত এবাদত হজ পালন করবেন আজকের পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব তিনি শুধু হজ পালন করবেন তা নয় তিনি হজের সাথে সাথে উমরাও পালন করবেন এখানে আমরা जी गुला अलो चुना जो पॉन्टगुल्लो आलोचना करब जो उमरा पालन करबें तब मदे प्रथम पॉइंट होता है जी रसल्लाह सल्लामी सल्लम हज और उमरा यके बारे समान भाव रसल्लाम गुरुद्वार सूनान इबनी मजा हदीसर मध्य एसे हदीस नम्बर तीन हजार चार रसल्लाह सल्लाह सदर हाजी सहेबगन और उमरा पालनकारी गण अल्लाहबुल्लामी प्रतिनिधिता ইহাদেশ আমাদের কাছে স্পষ্ট করছি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম হজ এবং ওমরা দুটিকেই রসলুল্লাহ সমান পর্যায়ে গুরুত্ব আরোপ করেছেন আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছি যে রসুল হুদাসলী সাল্লাম হজ এবং ওমরা দুইটাকেই সমান পর্যায়ে আমাদের সামনে গুরুত্ব দিয়েছেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়টি সত্যিকারভাবে উপলব্ধি করবে যেহেতু রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম হজ এবং ওমরা দুইটাকেই সমানভাবে গুরুত্ব দিয়েছেন সেও ঠিক হজ এবং ওমরা দুটাকেই গুরুত্ব দিয়ে তিনি হজের পাশাপাশি হজের সাথে সাথে তিনি পালন করবেন শুধু তাই নয় বরং আমরা দেখতে পাব রসুল্লাম হজের বিষয়টিকে এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে রসুল বার বার হজ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বরং রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন আবু হুরার মধ্যে রসুল্লাহ সাত করেন এক উমরা থেকে এক উমরা পর্যন্ত ক্যাফারাতুল্লিমা বেই না হুমা এই দুইয়ের মধ্যবর্তী সময়ের জন্য ক্যাফারা স্বরূপ বলে হজুল মবরুর আর মবরুল হজ গ্রহণযোগ্য হজ মকবুল হজা উনিল্লা এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না সুতরাং ব্যক্তির হজ যদি আল্লাহ রাবুল আলমীর কাছে গ্রহণযোগ্য হয় কোনো ব্যক্তির হজ যদি আল্লাহ রাবুল আলমীর কাছে মকবুল হয় তাহলে তার জন্য জান্নাত হবে তার প্রতিদান এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হজ গুনাহের জন্য ক্যাফারা স্বরূপ ব্যক্তি যদি হজ করে থাকেন তাহলে তার হজটুকু গুণাহের জন্য কাফারা হয়ে যাবে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করবি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি উমরা যখন আদায় করবেন তিনি উমরাকে সত্যিকারভাবে তার উপর আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে অবদারিত এবং ওয়াজিব একটি বিষয় মনে করেই তিনি উমরা পালন করবেন যেহেতু অধিকাংশ ওলামাইকালামের বক্তব্য অনুযায়ী বরং রসুল্লাহমের হাদিসের বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পাই যে যেমনিভাবে আল্লাহ সুবাহানু তালা হজ পালন করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তেমনিভাবে আমাদেরকে উমরা পালন করতে বলা হয়েছে তাই উমরাটিও আমাদের জন্য ওয়াজিব এবং একজন আদর্শ মুসলিম ব্যক্তি উমরাকে সত্যিকারভাবে উপলব্ধি করে ওয়াজিব হিসেবে তিনি পালন করবেন এই হাদিসটি বর্ণনা করেছেন সবিকমা আবাদি আল্লাহ তালহুব সবিমা আবাদ এর বর্ণিত দীর্ঘ হাদিসের মধ্যে তিনি বলেন حتى اتيت عمر بن رضي الله تعالى عنه امانكي আমি এরপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলাম فقلت يا امير المؤمنين عمر بن الخطاب রাদিয়াল্লাহু তাআলার কাছে লোক করে বললাম হে كنت رجلا نصرانيا কোন কোন বড়রা كنت رجلا اعرابيا نصرانيا আমি একজন বেদুইন আরবী খ্রিস্টান ব্যক্তি ছিলাম و আমি ইসলাম গ্রহণ করেছি জিহাদ আর আমি জিহাদে অংশগ্রহণ করতে খুব আগ্রহী অথচ আমার উপর হজ এবং উমরা দুটাকেই ফরজ পাচ্ছি যে হজ এবং উমরা দুটা আমার উপর ফরজ হয়ে গিয়েছে এমনটাই আমি উপলব্ধি করছি এমনটাই আমি বুঝতে পেরেছি অথচ আমি চাই আমি জিহাদে অংশগ্রহণ করবো তুরা মিন কৌমি তারপর আমি আমার সম্প্রদায়ের এক ব্যক্তির কাছে গেলাম আমার গোত্রের এক ব্যক্তির কাছে গেলাম তাকে জিজ্ঞেস করলাম এই বিষয়টি নিয়ে যে আমি আমার উপর হজ এবং ওমরা দুটাকে একসাথে পাচ্ছি এখন আমি কি করব ফল আলী তখন সে আমাকে বলল এই দুটাকে একসাথে আদায় করো হজ এবং ওমরা দুটাকে একসাথে আদায় করোয়া এরপরে তুমি তোমার যদি সম্ভব হয় তাহলে তুমি যে একসাথে আমি করলাম আদৌ এই কাজটি আমি ঠিক করলাম কিনা এই প্রশ্নটি আমি করতে চাই আপনার কাছে ওমরুল খাতাব কাছে লোকটি এইভাবে প্রশ্ন করলেন ফকাল আলী ওয়ের সব মাহাবতী আল্লাহন বলেন যে উমর্বুল খাতাবর দিয় আমাকে লক্ষ্য করে বললেন কুদি তাহলে সুননাথী নাবি তুমি সত্যিকার বাবে তোমার নবী সাল্লাহামের সূন্যতের হৃদায়ত লাভ করতে পেরেছ সূন্যতের পথ তুমি অনুসরণ করতে পেরেছ এর মাধ্যমে উমরবুল খতাবর দিয় আল্লাহ তালন তার কাজে সমর্থন দিলেন এবং তার কাজটি রসুল্লাহ আসলের যে সূন্য অনুযায়ী হয়েছে তার সমর্থন দিলেন শুধু তাই নয় বরং এই হাদিসের মাধ্যমে বোঝা যায় অমরউল খত্তাবর দিয় আলাহ তালু বললেন রসুল হচ্ছে কোনো ব্যক্তি যদি ওমরা এবং হজ এক একসাথে পালন করে তাহলে ওমরা এবং হজ দুটার যেই ওয়াজিব রয়েছে সেই ওয়াজিবটুকু আদায় হয়ে যাবে এই বিষয়টি সরাসরি রসুলুল্লাহ সাল্লাউ ইসলামের কাছ থেকে বর্ণনা করলেন অর্থাৎ এই বর্ণনাটি মারফু এটি সাব্যস্ত হয়ে গেল সুপ্রিয় দর্শক বাইবেরা বর্ণাই করেছেন ইমাম আবদৌদ রহমতুল্লাহ তা সুনানের মধ্যে হাদিস নম্বর এক হাজার সাতশো নিরানব্বই শেখ সুনান নাসাই মধ্যে হাদিসটাকে সহি বলেছেন হাদিস নম্বর তাহলে আমরা এর মাধ্যমে জানতে পারলাম যে অমরুল খতাবল্লাহ তালানহুক ওই ব্যক্তির কাজকে সমর্থন করলেন এবং তার বক্তব্যকে সমর্থন করলেন সেই বক্তব্যটুকু হচ্ছে এই তিনি যে বললেন যে আমি আমার উপর হজ এবং ওমরা দুটাকেই ফরজ পেলাম বোঝা গেল যে তিনি বুঝতে পেরেছেন হজ এবং ওমরা শরীর বিধান জেনে সাহাবিদের কাছ থেকে যেভাবে জেনেছেন এবং যেভাবে তিনি বুঝেছেন সেটা হচ্ছে হজ এবং উমরা দুটাই ফরজ হজ এবং ওমরা দুটাকেই ফরজ হিসেবে তিনি বুঝতে পেরেছেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি হজ এবং ওমরা দুটাকেই সেভাবে গ্রহণ করবেন আল্লাহ সব তাল সাদ করেছেন আর তোমরা হজ এবং ওমরা দুটাকেই আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য সম্পন্ন করো আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং ওমরা দুটাকেই আমাদেরকে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হচ্ছে তাই একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তিনি হজ এবং ওমরা দুইটাকেই সম্পন্ন করবেন এবং হজ এবং ওমরা দুইটাকে সম্পন্ন করার ক্ষেত্রে তিনি সত্যিকার উপলব্ধি করবেন এই দুটি আল্লাহ হাবুল আলমের পক্ষ থেকে আমাদের জন্য অবলিকেটরি বিষয় আমাদের জন্য ম্যান্ডেটরি বিষয় আমাদের জন্য ওয়াজিব বিষয় সেভাবেই তিনি আদায় করবেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এক্ষেত্রে ওলামাইকালামের একতলাফ রয়েছে ওমরা কি ওয়াজিব নাকি সুনাতত ওলামাইকালাম এই বিষয় নিয়ে করেছেন কিন্তু একটি কথা আমি স্পষ্ট করে জানাতে চাই সেটি হলো ওয়াজিব এবং সুনাতের এখতালাফ নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ নেই কারণ আমরা এখানে সুনাতের বিধিবিধান নিয়ে আলোচনা করছি না আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন আল্লাহ রাবুল আলমীর এই বিধানগুলো পালন করবে তখন তার অবস্থান কি হবে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি তাই আদর্শ মুসলিম ব্যক্তি ওয়াজিব আর সুন্নাতের এখতলাফ করার প্রয়োজন নেই যেহেতু রসুল্লাহ সাল্লাহম হাদিসের মাধ্যমেই এখানে ওয়াজিব শব্দটি উল্লেখ করে দেওয়া হয়েছে মাক্থু বইনে জামার উপর ওয়াজিব হয়ে গেছে আলা শব্দই যথেষ্ট হতো আবার মাত্তুবাইন শব্দ উল্লেখ করা হয়েছে উনি ওয়াজিবের দুটি শব্দ উল্লেখ করা হয়েছে মধ্যে যার মাধ্যমে বোঝা গিয়েছে যে মূলত যার উপর হজ ওয়াজিব হয়ে থাকে তার উপর ওয়াজিব হবে এবং একজন আদর্শ মুসলিম ব্যক্তি এইটাকে এইভাবেই উপলব্ধি করবেন তার উপর হজ যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে তার উপর হবে এবং তিনি ওয়াজিব মনে করেই উমরা আদায় করবেন সুপ্রিয় দর্শক বায়ুবোনেরা এরপরে যেই পয়েন্টটি আমরা আলোচনা করব সেই পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন ওয়াজিব হিসেবে উমরাকে আদায় করবেন তখন তিনি এই উমরাই গুরুত্ব নিজের জীবনে সত্যিকার ভাবে উপলব্ধি করবেন সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির একটু পরে ফিরে আসছি আমাদের সাথে সালাম আলাইকুমুল্লাহ আমি জানি আপনারা দেখছেন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 সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 প্রিয় দর্শক শ্রোতা ফিরে এলাম বিরতি থেকে বিরতির আগে আমরা বলতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি হজের সাথে সাথে ওমরাও পালন করবেন এবং দুই নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি ওমরাকে সত্যিকারভাবে ওয়াজিব হিসেবে উপলব্ধি করে তিনি ওমরাকে পালন করবেন সেক্ষেত্রে আমরা সব মাহাবাদ বর্ণিত উমরবুল খাত্তাপরা দিয়ে যেহাদিসটি সেহাদিসটি উল্লেখ করেছি আরেকটি হাদিস রসুল্লাহ সাল্লা ইসলামের এই মর্মে পাওয়া যায় যেহেদটি বললেন আল ইসলাম ইসলাম হচ্ছে পরিচয় হচ্ছে তুমি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইকৃত কোনো মাহবুদ নেই মাসের সিয়াম পালন করবে এবং সহিত বর্ণনা করেছেন হাদিসটি থেকে আমরা বুঝতে পেরেছি রসুলাল্লাহ সাল্লাহ ইসলাম হজের সাথে উমরাকে উল্লেখ করেছেন ও তাহজ এটা হচ্ছে আমাদের দলিল রাসুল্লাহলাম এবং উমরা দুটাকে করতে বলেছেন এবং এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি ঠিক রসল্লা এই হাদিকে সামনে তিনি যেমনিভাবে হজ আদায় করবেন ঠিক তেমনিভাবে ওমরাকে গুরুত্ব দিয়ে সেটাকে ওয়াচিব মনে করে তিনি ওমরাকে আদায় করবেন ইসলামে ওমরার যেই ফজিরত রয়েছে রসুলাল্লাহ সাল্লাহ উমরা পালন করার জন্য যে ফজিলতের কথা উল্লেখ করেছেন তিনি তেমনিভাবে উমরার ফজিরতকে উপলব্ধি করে সত্যিকার ভাবে উমরার প্রতি গুরুত্ব আরোপ করে উমরা আদায় করবেন একাধিক হাদিসের মধ্যে রসুলুল্লাহ ইসলাম উমরার ফজিরতের কথা উল্লেখ করেছেন একটি হাদিসের মধ্যে আমরা বলেছি আল্লাহ উমরাহমাউল বাবরুল্লাহুজাহুল্লাহ যান না আরেকটি হাদিস এভাবে রসুল্লাহলাম থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটি ইমাম আবুদাউদ্দ রহমতুল্লা আলাই তার সুনানির মধ্যে বর্ণনা করেছেন ইমাম মাজা রহমতুল্লাহ তার সুনানির মধ্যে বর্ণনা করেছেন শেখ নাসুদ্দিন আলবুল্লাহ বলে হজ এবং উমরা একটাকে আরেকটার পরে আদায় করো অথবা হজ এবং উমরা পাশাপাশি সময় আদায় করো দুইটাই অর্থ হতে পারে বা হজ এবং উমরা তোমরা পর আদায় করো রসলুল্লাহম বলেন কারণ কি সাথে হজ এবং উমরা কে আদায় করা অর্থাৎ যেটাকে তার মাত্র বলা হয়েছে সেভাবে হজ এবং আদায় করা অথবা হজ আদায় করে তারপরে উমরা আদায় করা অথবা উমরা আদায় করে তারপরে হজ আদায় করা রসুল্লাহ আসাল্লামের সাথ করেন আল মুথা ইনাহুমা এই দুইয়ের মাঝে একটাকে একটা সাথে সাথে আদায় করা অথবা একটার পর আদায় করা তকদিল দারিদ্র এবং গুনাসমূহকে একেবারেই দূর করে দেয় সুতরাং কোনো ব্যক্তি যখন হজ এবং ওমরা একসাথে আদায় করবে অথবা হজ এবং ওমরাকে একটা পর আদায় করবে তাহলে তার সমস্ত গুণা এবং দারিদ্র দূর হয়ে যাবে দুটাই ফজিরতের কথা বলা হচ্ছে একটা ফজিরতটুকু হচ্ছে দুনিয়ার জন্য এ কল্যাণটুকু যিনি ওমরা করবেন তার দুনিয়ার কল্যাণ হাসিল হবে আবার আরেকটি কল্যাণের কথা বলা হচ্ছে সে কল্যাণটুকু হচ্ছে যখন তিনি আখেরাতের প্রয়োজন হবে আখেরাতে সেই কল্যাণটুকু তিনি লাভ করতে পারবেন দুনিয়ার কল্যাণটুকু হচ্ছে এই তার যে দারিদ্র রয়েছে তার যে অভাব রয়েছে তার যে অর্থনৈতিক সংকট রয়েছে দুনিয়াবি সমস্যা রয়েছে সেগুলো দূর করে দেওয়া হবে তারপরে তার যে অপরাধ গুণা আছে গুনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আল্লাহ রবুল্লা আলম দূর করে দেবেন এরপরে স্লাহ সাল্লাম উদাহরণ দিচ্ছেন দারিদ্রকে দূর করে দেবে তাই এহাদিসের মাধ্যমে এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে একজন অমরাকারী ব্যক্তি যদি তিনি অমরা করে থাকেন তিনি দুনিয়াতেও কিছু ফজিরত লাভ করবেন দুনিয়াতেও কিছু ফায়দা লাভ করবেন আর তার আখ্রাতের ফায়দার বিষয়টি তার জন্য নিশ্চিত করা হয়েছে সেটি হচ্ছে তার গুনকে একেবারে দূর করে দেওয়া হবে বা মুছে দেওয়া হবে যেটি রসল আসাল্লাম বলেছেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি ওমরার যেই ফজিলতের কথা আলোচনা করা হলো ওমরার যেই গুরুত্বের কথা আলোচনা করা হল সে গুরুত্বকে সত্যিকারভাবে উপলব্ধি করে তিনি সেভাবেই ওমরা আদায় করবেন এরপরে শুধু তাই নয় বরং ওমরার জন্য রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এমন একটি গুরুত্বের কথা উল্লেখ করেছেন যে বিশেষ করে রমাদান মাসে তিনি ওমরা আদায় করার জন্য চেষ্টা করবেন যেহেতু রসুল উল্লাহু সাল্লাম বলেছেন রমাদান মাসে যে ওমরা পালন করবে তার ওমরা হচ্ছে আমার সাথে হজ করার সম পর্যায়ের অথবা একটি হজের মর্যাদা রয়েছে একটি হজের মর্যাদা তিনি লাভ করতে পারবেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি উমরা আদায় করবেন এবং পাশাপাশি তিনি এই বিষয়টিও গুরুত্ব দেবেন যে বিষয়ে রসল্লা গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে রমাদান মাসে ওমরা পালন করার বিষয়টি সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়ে চেষ্টা করবেন সম্ভব হলে তিনি রমাদান মাসে ওমরা আদায় করবেন ইহাদৃষ্টি বর্ণনা করেছেন আব্দুল্লাহবিন আব্বাস রেদি আল্লাহ আব্দুল্লা ইবিন আব্বাস রজি আল্লাহ উত্তর থেকে সইবুখারির মধ্যে হাদিসটি এসেছে তিন হাজার সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাদ করেন লম্মা রাজাহানবী সালসাল্লাম হাজিহি নবী যখন তার হজ থেকে ফিরে আসলেন এখানে একটি ঘটনার কথা বর্ণিত হয়েছে অন্যান্য রেওয়ায়তের মধ্যে যে রেওয়াতটি আমরা দেখতে পেয়েছি যে রয়েছে এবন হেব্বানের মধ্যে এবং যে রেওয়ারটি হাকির মধ্যে বর্ণনা করেছেন সে মধ্যে এসেছে যে উমিসান আলানসলি রজি আল্লাহ তিনি এবং তার স্বামী এই দুজনই হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু যখন উমেসিন্লাহতাল তার স্বামীকে বললেন যে আমাকে হজে নিয়ে যাও আমাকে হজের জন্য ব্যবস্থা করো তখন তিনি বললেন আমাদের বাহন হচ্ছে দুটি আমাদের শুধুমাত্র দুটি ওঁট রয়েছে একটা উঁটে করে আমি এবং আমার ছেলে হজে যাব। আর আরেকটি ওট তোমাদের জমিনে পানি সরবরাহ করার জন্য তোমাদের কাজে লাগবে সেটি তোমাদের জন্য প্রয়োজন হবে সুতরাং দুটি ওঁট ব্যবহার করলে আর ওঁটের সুযোগ নেই আর আমাদের কাছে ওট নেই তাই আমি তোমাকে আসলে হজে নিতে পারলাম না এই জন্য দুঃখ প্রকাশ করলেন ফলে উমেস রাহান আলানসারিয়া রাজি আল্লাহ তালা তিনি আর হজে অংশগ্রহণ করতে পারলেন না হজে যেতে পারলেন না রাসুল বিদায় হজ যে হজে সাহাবিরা আবেগ নিয়ে অনুরাগ নিয়ে রাসুল সাথে অংশগ্রহণ করলেন উমেস রান রাজি আল্লাহ তালা সেই হজে করতে পারেননি তার মনে মধ্যে একটি আফসোস থেকে গেল তাই এই আফসোসটুকু রসুল উল্লাহ সাল্লাহমের কাছে তিনি তুলে ধরলেন যে তিনি হজে অংশগ্রহণ করতে পারেননি রাসুলাল্লাহ সাল্লামের সাথে এই হজে অংশগ্রহণ করার আবেগ থাকা সত্ত্বেও ইচ্ছা থাকা সত্ত্বেও বাহানের কারণে তিনি রসরুল্লাহমের সাথে হজে অংশগ্রহণ করতে পারেননি উমের সিনান রাজিয়াল তাল্লাহাম যখন রসল আসলামের সাথে এটা তুলে ধরলেন আব্দুল্লাহনি আব্বাস রাজিয়াল বলেন লাম্মা রাজা নবী সাল্লা হজিহি নবী সাল্লাম তখন তার হজ থেকে ফিরে আসলেন কাল আলী উমের সিনাল আলানসারিয়া তখন রসুল্লাহম উমে সিনাল আনসারিয়াকে জিজ্ঞেস করলেন তাকে প্রশ্ন করলেন আমাদের সাথে হজ করতে কি কারণে তুমি পারো কোন জিনিস তোমাকে আমাদের সাথে হজ করতে নিষেধ করেছে কেন তুমি আমাদের সাথে হজে যাওনি বলেন আর কোন অর্থাৎ স্বামী এবং সন্তান এই দুজনেই একটি বাহন নিয়ে হজ করেছে আর আমাদের জন্য তারা একটি বাহন রেখে গিয়েছে একটি উঁট রেখে গিয়েছে নাম দেহ আলাইহি যার মাধ্যমে আমরা পানির সেচের কাজ করব। এই জন্য আমাদের জন্য একটি বাহন রেখে গিয়েছে ওয়াফিলফজিন অন্য বন্যার মধ্যে এসেছে যে আর ইয়াসটি আরও দানলেনা আরেকটি বাহন আমাদের এই জন্য রেখে গিয়েছেন যে ওই উঁটটি আমাদের যেই জমিন আছে জমিনে সেচের কাজ করবে কল রসুল্লাহ ইসলাম যখন তার এই ওজোরের বিষয়টি শুনতে পেলেন তিনি যখন তার ওজরের কথাটি উল্লেখ করলেন তখন রসুল্লাহ ইসলাম তাকে একটা দিয়ে দিলেন যে তোমার ক্ষতি হয় নাই যদিও তুমি আমার সাথে অনুরাগ এবং আবেগ নিয়ে হয় যে যদি অংশগ্রহণ করতে সেটা তোমার জন্য ভালো হতো কিন্তু তোমার অনেক বেশি ক্ষতি হয় নাই ফাই ইজাজা রমদান যখন রমদান মাস আসবে ফেরি তাহলে তুমি ওমরা করবে রমদান মাস যখন আসবে তখন তুমি ওমরা করবে কারণ রমাদান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে এটি একটি হজের সমান সমান মর্যাদার কথা যদি কোনো ব্যক্তি উমরা করে থাকে তাহলে সে হজের একটি মর্যাদা লাভ করতে পারবে অন্য রবির মধ্যে এসেছে বলেন রমাদান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে থাকে তাহলে তার এই উমরাটুকু আমার সাথে হজ করার সমতুল্য হবে তা খুদি হাজ্যতান আমার সাথে হজ করার সমতুল্য হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে রাসুল্লাহ সাল্লাহ উলি ইসলাম আমাদেরকে জানিয়ে দিলেন রমদান মাসে যদি কোনো ব্যক্তি আমরা করে তাহলে সে ব্যক্তি আমার সাথে হজ করার যে ফজিলত রয়েছে যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা লাভ করবে উমের সিন্যান রদিয়া তালাহন হাকে রাসুলুল্লাহ সুল্লাহ উল ইসলাম এই হাদিসের মাধ্যমে আশ্বস্ত করলেন যে যদিও আমার সাথে হজ করতে পারিনি কিন্তু তোমার সামনে একটা স্কোপ একটা সুযোগ রয়ে গেছে আর সেই সুযোগটুকু হচ্ছে তুমি রমাদান মাসে ওমরা করবে রমাদান মাস আসলে তাহলে আমার সাথে হজ করার যে ফজিলত রয়েছে সেই ফজিরত সেই মর্যাদাটুকু তুমি লাভ করবে তিন নম্বর যে বিষয়টি আমাদের কাছে এই বর্ণনার মাধ্যমে অথবা এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হল সেটি হলো রসুল উল্লাহ সাল্লাম আলী হজ এর পাশাপাশি ওমরার বিষয়টিও গুরুত্ব দিয়েছেন যে উমরার যেমনিভাবে গুরুত্ব রয়েছে হজিরত এমনিভাবে গুরুত্ব রয়েছে তাই হজকেও গুরুত্ব দিতে হবে ওমরাকেও গুরুত্ব দিতে হবে আর ওমরার ব্যাপারে রসুল উল্লাহাম বলছেন যে উমরা কখনো কখনো হজের পর্যায়ে সম্মান লাভ করে অসংগত দুই করবো সেটা হচ্ছে এইসলাম যে বলেছেন হজ আদায় সমপর্যায়ের হবে এর অর্থ কোনো ভাই এভাবে বুঝার সুযোগ নেই যে এর অর্থ হচ্ছে হুবু হু কোনো ব্যক্তি রাসুলের সাথে হজ করলে যে এই পাবেন সেটাই মূলত না এটি সবের কথা বলা হচ্ছে শুধুমাত্র সবের ক্ষেত্রে এই মর্যাদা লাভ করবে কিন্তু কোনো ব্যক্তি হজ করলে যেই হজের যেই ফজিরত রয়েছে হজের যেই অতিরিক্ত মর্যাদা রয়েছে হজের কাজ এর মাধ্যমে সম্পন্ন করার যে অতিরিক্ত বিষয় রয়েছে সেটি সে লাভ করতে পারবে না তেমনিভাবে তার উপর যদি কোনো কারণে হজ ফরজ হয় এটাও খুব ইম্পর্টেন্ট কোনো কারণে কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়ে যায় তাহলে মানে রমদান মাসে যদি সে উমরা করে এর মাধ্যমে তার ফরজ হজ আদায় হবে না ফরজ হজ তাকে অবশ্যই ভিন্নভাবে আদায় করতে হবে যেহেতু এর মাধ্যমে ফরজ হজ আদায় হয় না এটি সবের দিক থেকে মাধ্যমে তার কাছ থেকে আদায় হয়ে যাবে সুপ্রিয় দর্শক তাহলে এটি আমরা বুঝতে পারলাম আরেকটি পয়েন্ট আমরা বুঝতে পেরেছি রসুল্লাহম বলেছেন যখন রমাদান মাস আসবে যখন রমাদান মাস আসবে তখন আমরা করবে ইহাদিজ থেকে আমরা বুঝতে পেরেছি রমদান মাস আসলে উমরা করার কথা বলা হয়েছে সেখানে রসুল উল্লাহ সালাম রমদান মাসের শেষ দিনকে নির্দিষ্ট করে দেন নাই অথবা সাতাই নির্দিষ্ট করে দেন নাই রমাদান করে দেন মাসের যে কোনো তিনি উমরা আদায় করে থাকেন তাহলে রসুল উল্লাহ সাল্লাহস্লাম যেই কথা বর্ণনা করেছেন সেই ফুজিরতটুকু সেই বান্দা তখন লাভ করতে পারবেন যেটি রসুল্লাহ সাল্লাহাম জানিয়েছেন সুতরাং এখানে এই কথা চিন্তা করার সুযোগ নেই যে না রমদান মাস যদি আসে তাহলে আমি রমজান মাসে শেষ দশ দিনে আদায় করবো অনেকে দেখা যায় শেষ দশ দিনকে নির্দিষ্ট করে নেন অনেককে দেখা যায় সাতাশ তারিখে নির্দিষ্ট করে নিন এমনটি মূলত রসুল্লাহাদিসিজ দ্বারা প্রমাণিত নয় সুতরাং এমনটি করার প্রয়োজন নেই সুপ্রিয় দর্শক আজকে আর সময় নেই আসুন ইনশাআ আল্লাহ তারা আবার আগামী আলোচনা আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি ওয়া আদা আনিলামদুলিল্লাহ রবিলাম ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক আপনার আপনার থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য তিন দুই তিন ওয়াই ডি তিন দুই শর্ট কোড তিন তিন সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল্লাহ আলিহাসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथर वस्तवायन देख से सोन्ना आज रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सारे देशे पीस टी बांगल्